বন্ধুর শুধু দুর্ নেই কোনো মানা আজ নেই কোনো মানা বন্ধুরসু দুর্তে নেই কোনো মানা আজ নেই কোনো মানা নীলগগে সাগর বুকে হও ফানা আজ হও বরে ফানা বন্ধুরসু দুরহরতে নেই কোনো মানা আজ নেই কোনো মানা উতাল সাগর ঢেবে বুকে আমরা যাব ঢুকে বিশ্ব জয় রে দৃপ্ত সবার মুখে দিন যাবে যাক রাত্রি পোহাক মনে বো দু ছেলের দল উতাল সাগর ঢেবের বুকে আমরা যাব ঢুকে বিশ্বজয় রে হাসি ভাসবে সবার মুখে দিন যাবে যাক রাত্রি পোহাক থাকবে কোলা হল মুক্ত মনে ছুটব তবু দুষ্ট ছেলের দল ছুটছে কোথায় কম সুদূরে থাকবে না জানা छुट्टी कथाएं कंसू दूरे थकबे ना जान बंधुर सुदूर हराते नहीं माना अजे नहीं माना बंधुरा सूदर हराते नहीं माना अजे नहीं माना শেষ বিকেলে সূর্য রাঙা আলতোবেলা ভূমি দল হারিয়ে যেতে দ্বীপ বাধা নাই শেষ বিকেলে আলতোবেলা ভূমি দল চল যাই হারিয়ে মুক্ত হওয়া জমি দ্বীপ হতে দীপতে পান্তরে চলনা ছুটে বন্ধু সবাই হারিয়ে যেতে আট্টো নাই আজ হারাবো সুখ চল ছুটে चलना अजहराबो सुख चरा बो चल छोटे चलना बंधुरसु दूर हरा ते नहीं को मान अजय नहीं को मान बंधुर सुरहराते नहीं को मान अजय नहीं को मान পাহাড় ঘেঁষে তীব্র বেগে দুরন্ত পোনা সাগর বুকে আটকা পড়ে ভীষণ উঠতেজনা দ্বীপ্রহরে গাছতলাতে প্রান্তা জুড়াব সাতসকালে সকালে সৈকতে ফের ঝিনুক পুড়াব পাহাড় ঘেঁষে তীব্র বেগে দুরন্ত পোনা সাগর বুকে আটকা পড়ে ভীষণ উত্তেজনা দ্বীপ্রহরে গাছতলাতে প্রান্তা জুড়াব সাতসকালে সৈকতে ফের হৃদয় জুড়াব কোনছুটি আর ঝগড়া বেঁধে কথা বলব না ঝগড়া বেঁধে দুঃখ পাব না যে নেই কোনো মানা আজ কোনো মানা বন্ধুরা হারাতে নেই কোনো মানা আজ নেই কোনো মানা নীলগনে সাগর বুকে হও ফানা আজ হও ফানা বন্ধুরা সু দূর নেই কোনো মানা আজ নেই কোনো মানা নেই কোনো মানা আজে নেই কোনো কোনো মানা নেই কোনো মানা অজয় নেই কোনো মানা